দুল্লাহ রবিলমিন ওমতিনজমায় শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা নিয়মিতভাবে রিয়াদুসালীনের আলোচনা শুনে আসছি রিয়াদুসালহন থেকে বাবুর রাজা আশার অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যেই গতকালকে কিছু আলোচনা শুনেছি সে বিষয়ে বাকি আলোচনা আজকে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাল প্রথম যে হাদিসটি আজকে আমরা পড়ব সেটা হলোই ওয়ানিবীদিন আনহু আল্লাহকাল কুন্না মা আব্দুল্লাহ রাহু আনহু তিনি বলেন যে আমরা রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে কোন একটি খিমাই বা ছোট্ট একটি বাড়িতে আমরা অবস্থান করছিলাম নাহওয়াম মিন আরবাইন আমরা ছিলাম প্রায় চল্লিশ জন ব্যক্তি একসঙ্গে ছিলাম ফালা তো তখন রসুরল্লা সাহাশালাম বললেন আতার দৌ না আন্তরুবা আহলীল জাননা হে আমার সাহাবিগণ তোমরা কি এতে রাজি আছো বা সন্তুষ্ট আছ যে আমরা জান্নাতিদের সংখ্যার মধ্য থেকে চার ভাগের এক ভাগ হব আমরা উল্লা নাম সাহাব বললেন যে হ্যাঁ এটা মার্শাল্লাহ যদি আমরা চার ভাগের এক ভাগ হই अलहमदिल्ला भलो कला आरोप अतर जानना अच्छा इटा कमन है जदि जानना एक तृतीयांश अंश जीरा हई तीन भागर एक भाग जदिश है तेल ए विषय तुम्हारे धारणा कि तुम्हारा कि ये सन्तुष्ट आखिर बोलना नाम योदी एक तृतीयांश है और भलो قال تكونتني بولن والذي نفس محمد بيده اني لارجو ان تكونوا نصف اهل الجنه امي ওই জাতির কসম খেয়ে বলছি যার হাতের মুঠের মধ্যে আমার जान রয়েছে যে তোমরা অবশ্যই হবে জান্নাতের অর্ধেক সংখ্যা سبحان الله অর্থ জান্নাতীদের যে সংখ্যা হবে তার অর্ধেক হবে তোমরা অর্থাৎ আমার উম্মতেরা وذالك ان الجنه لا يدخلها الا نفس مسلمه আর এটা এজন্য যে জান্নাতে কোন মুসলিম ছাড়া মুমিন ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না وما انتم في اهل الشرك الا كالشعره البيضاء في جلده الثور الاسود আর তোমাদের উদাহরণটা কেমন যে তোমরা اهل الشরিক মুশরিকদের তুলনায় যেমন নাকি সাদা চুল কালো একটি বলদের চামড়ার উপরে কাস্যারাতিল বায়গা যেরকম সাদা চুল যদি হয় কালো বলদের চামড়ার উপরে আউ সাউদা ফি জলদাতি সাউরিল আহমার অথবা যেমন কালো চুল লাল বলদের চামড়ার উপরে তো এটা একটা উদাহরণ দিয়ে বলেছেন যদি বলদের রঙ কালো হয় আর তার উপর যদি সাদা চুল থাকে অথবা বলদের রং যদি লাল হয় চামড়ার রং যদি লাল হয় আর তার উপর যদি কালো চুল থাকে তাহলে সেটা যেরকম আলাদা স্পষ্টভাবে বুঝতে কি কোনো কষ্ট হবে স্পষ্ট বোঝা যাবে যে এটা কারা এটা কারা তো বলছেন আমার সংখ্যাটা অর্ধেক হবে আমার উন্মতি আর বাকি সকল উন্মতদের সংখ্যা হবে অর্ধেক জান্নাতি জাননাতে একমাত্র মোমিন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর মমিনের সংখ্যা কাফের মস্মিকের তুলনায় কেমন যেমন নাকি এই যে সাদা চুল কালো বলদের গায়ের উপরে অথবা কালো চুল লাল বলদের গায়ের উপরে বোখারি মুসলিমের হাদিস আবি ওয়ানিল আশারি রবিহ কল কলা রসুল্লাহি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলিমের কাছে একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে তার কাছে দেওয়া হবে প্রত্যেক মুসলমানের কাছে একজন ইহুদি এবং একজন খ্রিস্টানকে দেওয়া হবে ফায়াকুল এবং বলবে হা দা ফিকা নার। এটা তোমার জাহান নাম থেকে বাঁচার জন্য ফিদিয়া বা বদলা এ বিষয়ে আরেকটি রেওয়ায়ত আছে মুসলিমের রেওয়ায়তিনি বলছেন যে এর অর্থ কি এর অর্থ এ লিকুলি আহাদিন মানজিলাতফিল জান্নাতীয় মানজিলাতফিল নার প্রত্যেক মানুষের জন্য একটা স্থান থাকবে জান্নাতে একটা স্থান থাকবে জাহান্ন এবং বলছেন ফাল মা খাল জন্না খালা ফাহুল মমিন যখন একজন জান্নাতে যাবে তো অমুসলিমকে তার বদলে একজনকে জাহান্নামে নিক্ষেপ করবে তো এর মধ্যে কি আমরা আশা পাচ্ছি না আল্লাহর কাছে যে ইনশাআল্লাহ আমরাও সেই একজন মমিনের অন্তর্ভুক্ত হব তো এই আশার যেহেতু অধ্যায় এখানে এমন কিছু বিষয়ে আলোচনা নিয়ে আসবে যার দ্বারা আমাদের ইমানে আশা সৃষ্টি হবে জান্নাত পাওয়ার আশা সৃষ্টি হবে আল্লাহর দয়া এবং রাহমতের যে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নৈরাস করবেন না আমরা জান্নাত পাবো ইনশালাম তিনি বলেন আমি রসুরুল্লাহলামকে বলতে শুনেছি তিনি বলেন ইউদনআল মুাম রব্বিহি মমিনদেরকে আল্লাহর একেবারে নিকরতম করা হবে ফর রিহু বিজন এবং তাকে বলবে যে গুণাগুলি সে করেছে সেই গুণাগুলি তার কাছ থেকে স্বীকার করে নেবে আল্লাতলা তাদের গুণাকে তার কাছ থেকে কী করে নেবে স্বীকার করে নেবে ফয়াকুল এবং বলবে আতা আরিফু দাম্বাকা তুমি কি এই গুণাকে চিনতে পারছো দেখো এই গুণা কিসের কবে করেছিল। এই গুণাকে চিনতে পারছো আতা আরিফু জাম্বা কাদা এই গুনাকে কি চিনো এই গুনাকে কি চিনো একটা একটা করে গুণা তাকে দেখাবে এবং তাকে বলবে দেখো এই যে এই গুণা তোমার এই গুনা তোমার এই গুনা আল্লাহরপর ফয়াকুল সে বলবে রব্বি আরিফ উপায় নেই আয় আল্লাহ স্মরণ আসবে যে কোন দিন কোথায় কি করেছি আল্লাহ তালা সেটা বুঝ দিয়ে দিবে চিনতে পারছি যেগুলি গুনামি করেছি আমি এই গুনাটা তোকে গোপন রেখেছিলাম দুনিয়ায় গুনা করেছ কিন্তু এই আমি মানুষকে দেখায়নি। কেউ জানে না যেহেতু কেউ জানে না সেহেতু গুনাটা আমিও গোবন করে এই দিনের জন্য তোমার এই গুণা আমি ক্ষমা করে দিব হাসান এরপরে তার আমল নামাটি সুন্দর আমল তার হাতে তুলে দিবে তো আমরা ইতিপূর্বে হাদিস শুনেছি মান সা মুসলিমান দুনিয়ায় কোনো ব্যক্তি যদি কারো দোস্ত্রুটি যদি কেউ গোপন রাখে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা তার দোস্ত্রুটিগুলোকে গোপন রাখবেন এবং আল্লাহ নবী সালামের হাদিস এটাও শুনেছি যে আল্লাহ নবী বলছেন আমার প্রত্যেক অম্মুত ক্ষমার যোগ্য ইজাহির তবে যারা গুনা করে আবার সেটাকে প্রচার করে সেটাকে আবার কি করে প্রচার করে আল্লা নবী বলছেন যে একজন ব্যক্তি রাত্রে কোনো গুনা করে যেই গুনাটিকে আল্লাহ তালা গোপন রেখেছে কারো সামনে করে নাই কাউকে দেখায় নাই এবং সেটা গোপনে রেখেছে কিন্তু ওই বান্দা সকালে উঠে সে বলে যে আমি এটা করেছি এটা করেছি এটা করেছি তো আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যান যে তুই একটা অপরাধ করলি যে অপরাধটা আমি গোপন রেখেছি সেই গোপন অপরাধটাই যদি আল্লাহর কাছে কেউ কেঁদে বলায় আল্লাহ আমি অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ মাফ করে দেবেন কিন্তু সেটা না করে এটা যখন মানুষ জেনে ফেলে দেয় মানুষের মাঝে যখন প্রকাশ করে দেয় তখন আল্লাহ বলে এই গুণা আমি আর ক্ষমা করব না তাহলে এমন কোনো গুণা যেই গুণাকে আল্লাহ তালা গোপন রেখেছেন এবং সেই গুণা ওই ব্যক্তি কাউকে বলে নাই তাহলে দুনিয়ার কেউ জানে না শুধু সে জানে আর কে জানে আল্লাহ তালা জানেন তো কেয়ামতের দিন এই সকল গুণা আল্লাহ তালা নিয়ে এসে তাকে দেখাবে দেখো এই যে কিছু গুণা আছে যেগুলো তুমি করেছো আর সেটাকে আমি দুনিয়ার সকল নজর থেকে আমি এটাকে আলাদা করে রেখেছিলাম গোপন রেখেছিলাম তুমি কি মানো যে এটা তুমি করেছো সে যখন স্বীকার করবে এই জন্য যে কোনো অপরাধ করলে অপরাধটা স্বীকার করা এটা এটা একটা বড়ো গুণ যে ভাই আমি ভুল করেছি এটা যখন বলবেন আমার ভুল হয়েছে তখন সামনের ব্যক্তি যে আছে সে অটোমেটিক আপনার প্রতি দয়া করবে বেচারা ভুল মেনে নিচ্ছে কিন্তু অপরাধ করার পরেও যদি আপনি সেটাকে স্বীকার না করেন তাহলে এটা হবে বাড়াবাড়ি হয়ে যাবে তো আল্লাহ নবী সাসেম বললেন যে আল্লাহ তালা তাকে এক একটি গুণা এভাবে দেখিয়ে দিয়ে বলবে যে আমি তোকে গোপন রেখেছিলাম আজকে তোকে দেখিয়ে দিলাম তবে এই গুণাকে আমি ক্ষমা করে দিয়ে তোর আমল নামা সবগুলি আমি সুন্দর করে জান্নাতে প্রবেশ করে দিয়েছি বোখারি মুসলিম হাদিস সম্মানত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা আল্লাহর প্রতি আশা এবং ভরসার বিষয়ে অধ্যায় আলোচনা শুনেছিলাম এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ কর্নার কি উপায় তা করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা সকাল ছটায় বাংলাদেশে বাংলায় ডায়ালগ ডায়ালগ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 الحمد لله والصلاة والسلام على رسول الله شمالي تو سرطاو در شكمون دولي امرا ريادو الصالحين تي اللار پوتي آشائبون بحلوشار ودهيني امرا علا جونا شوني عرسلام بيروتير پورو بي باقي علا جونا وعن ابن مسعود الله عنه ان رجلا اصاب من امرأة قبلتن عبدالله بن مسعود رضي الله تعالى ان تنبول لين جه ان رجلا اصاب من امرأة قبلتن एक व्यक्ति से एक जो महिला के चुम दिए बसल एक जो व्यक्ति एक महिला अथवा स्त्री छाड़ा को महिला के से चुम दिए बसल फ आत नबीम फू इर पर आल्ला नब्बीम का फबर और फेले दिए প্রতিষ্ঠিত করো সালাত দিনের দুই অংশে দিনের দুই প্রান্তে দুই সাইড এবং রাত্রের কিছু অংশে রসুলাম এ সুসমবাদটি শুধু কি আমার জন্য কওয়ালা তিনি বললেন উম্মতি কুলিহিম আমার প্রত্যেক উম্মুতের জন্যই এই সুসংবাদ বোখারি মুসলিমের হাদিস হাদিসটা মনে এখনো পুরো বুঝা আসে আগের হাদিসটা আবার শোনেন ওয়ান হুকাল যা আরজুল ইলান্ন ইসালাম আনাস তিনি বলেন যে একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন ফকাল এবং বললেন ইয়া রস্লা আসাবান আমি তো শাস্তির কাজ করে ফেলে দিয়েছি শাস্তির যোগ্য হয়ে গেছি আমি শাস্তি পর্যন্ত পৌঁছে গিয়েছি ফি মুহু আর তো আমার এই শাস্তির যদি কোনো অপরাধ শরীয়তে থাকে তাহলে সেটা আমার উপর প্রয়োগ করুন ওয়াজারাত ইসলাত ইতিমধ্যে সলাতের সময় হয়েছে নামাজের সময় হয়ে গেছে ফাসল্লা মা রসুল্লা সাল্লাম তো ওই ব্যক্তি আল্লাহ রসুলের সঙ্গে সলাচ আদায় করলেন নামাজ পড়লেন ফালাম্মা কদা সলা সলা যখন শেষ হয়েছে কলা তখন সে বলল ইয়া রসুল আল্লাহ এমনি আসাব হাদদান হে আল্লাহ রসুল আমি তো অন্যায় করেছি আমি তো শাস্তির যোগ্য কাজ করেছি আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করুন কিতাব আল্লাহ আল্লাহর বিধান যেটা আছে সেটা আমার উপর আপনি প্রয়োগ করুন কওয়ালা তিনি বলেন হাল তুমি কি আমাদের সাথে করলে নামাজ কওয়ালা বলছেন নাম হা বলছেন কদ গির আল্লা আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে বোখারে মুসলিম হাদিস সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই দুই হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলেই যে কোনো একজন পুরুষ সে কোথাও পথে কোনো একজন মহিলাকে সে হঠাৎ করে চুমো দিয়ে বসে তো এটা অন্যায় অপরাধ গুনার কাজ তো এই ধরনের একটি গুনার কাজ করে সে অনতপ্ত হয়েছে এমন না যে গুণা করলাম তার উপরে মনে কোনো অনতপ্ত নেই না অনুতপ্ত হয়েছে মনে এবং সে নিজেকে এই অন্যায় কাজটি সে নিজে মেনে নিয়েছে যে আমি অন্যায় করে ফেলে দিয়েছি কারণ শয়তান অনেক সময় মানুষকে গুনার কাজ করাই কিন্তু গুণা সাব্যস্ত হয়ে যাওয়ার পর তার ভিতর যদি আল্লাহর ভয় আসে এবং অনতাপ্ত হয় যে আমি তো অন্যায় করেছি ভুল করেছি তো এই ব্যক্তিটি অনতপ্ত হয়েছে এবং সে মনে করেছে আমি ভুল করেছি এবং সেজন্যই সে এই ভুল সংশোধনের জন্য এবং এই ভুল থেকে পবিত্র হওয়ার জন্য যিনি রাষ্ট্রীয় প্রধান ওনার কাছে এসে বলছেন যে আমি অন্যায় করেছি কিন্তু সে চাচ্ছে যেমন को जहा जी क्यों करशी व्यथाघात करते हैं तो अन्या करी ए विषय जी शरियतर को मारो शस्ती थे से शस्ति बहन करते राजी तो जे व्यक्ति को गुनाह करार पर ए भास् निजेपुर ग्रहण करार् पूरा जो से प्रस्तुत हुए आल्लाह रसुर का जो ये कथा स्वीकार कर তো আল্লাহ বললেন যে তুমি যে সলা করলে আমাদের সাথে নামাজ পড়লে তো যেকোনো অন্যায় কাজের পর যদি ভালো কাজ করা হয় হতে বর্ণিত তিনি বলেন রসুরুল্লাহ বলেছেন যে আল্লাহ তালা কখনো বান্দার উপর সন্তুষ্ট হন আকলাতা। যখন বান্দা কোন খানা কোন আহার খায় খানা যখন খায় খানা খাওয়ার পর যখন আলীহা তারপরে যখন সে আলহামদুলিল্লাহ বলে এটা কি বড় কাজ খানা খেয়ে আলহামদুলিল্লাহ পড়া আউ ইয়সর শরবতা ফয়াহমদু আলীহা অথবা সে কোনো পানীয় জিনিস পান করে এবং পান করার পর সে আল্লাহামদুল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে তো আল্লাহ আল্লাহতালা কখনো তার কোনো বান্দার উপর এতটুকু কাজ করার বিনিময়ে আল্লাহতলা তার উপর রাজি এবং খুশি হয়ে যান যখন বান্দাহ কোনো খায় অথবা কোনো কিছু পান করে তারপরে সে বলে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহর এটা কি আল্লাহর প্রশংসা আল্লাহর শুকরিয়া জানানো যায় আল্লাহ তুমি জামাকে খাওয়ালে আল্লাহ इ तुम अवदान तुम्हें प्रति अनुग्रह कर पेटे क्षुदा छ पिपासा छि आए आल्लाह तुम्हें जो रिजिका के दिए से रिजिक खेम आबार शरीर से बल फिर पे हमें आबा सुबह सबल होल्लाहर शुक्रिया आदाय करते तो आल्लाम क्यों जदि कोचु खेत पान आल्ला शुक्रिया आदाय তাহলে আল্লাহতালা এই এতটুকু কাজের আল্লাহ আল্লাহতালা তার প্রতি রাজি এবং খুশি হয়ে যান এবং আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ কিন্তু কোন ব্যক্তি যদি এই ছোট কাজটিও কেউ না করে আল্লাহ তালা তাকে খাওয়াইলেন আল্লাহ তালা তাকে পান করলেন এরপরে খেলাম খেয়ে উঠে হাত মশে চলে গেলাম কিছু বললাম না খাওয়া শুরুতেও বিস্পল্লাহ বললাম না খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ বললাম না তো আল্লাহ তালা নারাজ হবে আল্লাহ নবী ইসলাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লা বলে না খায় যে ব্যক্তি ডান হাত দিয়ে খায় না ওই ব্যক্তির খানার সাথে শয়তান শরিক হয়ে যায় আর খানার শেষে যদি কেউ কোনো ব্যক্তি এই দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আমি মিন গরি হিলা কুথিন তো আল্লাহ নবী ইসলাম বলেছেন গুফির আল্লাহু মা তাকমিনি এই দোয়া পড়ার কারণে আল্লাহ তালা তার পিছনে গুনা মাফ করে দেন তো এইগুলি দোয়া আজকাল আমাদের প্রত্যেক ব্যক্তির হাতে হাতেই আর ইয়া বই এবং দৈনন্দিন দোয়ার বই এভাবে আমাদের ছোটো ছোটো বই অনেক মানুষের হাতে আমাদের চলে যায় আজকাল বিতরণ করা হয় এগুলি তো এগুলি খুঁজে বের করতে হবে এবং দোয়াগুলি পড়তে হবে পরে মুখস্থ করতে হবে পরে এগুলি নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে তো এত বড়ো দোয়া যদি কেউ না হো নাও জানে কমাস কম আলহামদুলিল্লাহ তাকে বলতেই হবে وعن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يبسط يده بالليل لأتوبى مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم أبو موسى رضي الله عنه تيني بولن رسول الله صلى الله عليه وسلم بولن جاء الله تعالى پتك راتري انان حاتك شمپرشارتة كورن جانو دينير بلا گناح كاري تركستك توبة كورنن يبون দিনের বেলায় ওনার হাতকে সম্প্রসারিত করেন যেন তিনি বেলায় গুনাহারী তার কাছে তৌবা করে এবং ক্ষমা চায় তো এর অর্থ হলে হাতটা তাতলুয়া শামসুমি মাঘ রিবিহা এটা অতদিন পর্যন্ত তিনি করতে থাকেন ততদিন পর্যন্ত সূর্য পশ্চিম থেকে উদিত না হবে তাহলে আল্লাহ আল্লাহতালা প্রত্যেক দিন দিনে এবং রাত্রে বান্দার তৌবা কবুল করার জন্য ওনার হাতকে সম্প্রসারিত করে দেয় যেন দিনে এবং রাতের যারা গুণা করেছে তারা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় তো আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালা ক্ষমা করে দেন তো বিদায় আল্লাহ যেহেতু নিজেই ক্ষমা করার জন্য হাত সম্প্রসারিত করছে সেখানে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই না পারি তাহলে এটা আমার জন্য দুর্ভাগ্য হোক ও আন আবি আসারি রাহু আনহু আনবী সাল্লাম কল আল্লাহ যখন কোন সম্প্রদায়ের প্রতি দয়া করতে চান রহম করতে চান তিনি কি করেন তাদের নবীকে উনি পূর্বেই উঠিয়ে নেন ফল ফরাত ওয়াইদা আহ উম্ম আর যখন আল্লাহ আল্লাহলা কোন উম্মতকে ধ্বংস করতে চান আদা ও নবী হাই তখন আল্লাহ তালা তাদের প্রতি আজাব প্রেরণ করেন এবং নবী তখন জীবিত থাকেন ফ আ আহ কাহা ও হাইজুরু আর আল্লাহ তালা সেই সম্প্রদায়কে ধ্বংস করেন আহ আহন এবং নবী কি থাকেন জীবিত থাকেন ইয়ানজুরু তিনি দেখেন বি হেলা কিহা হেই নাকাদ দাবু ও আসাও বলছেন আল্লাহ নবীর সামনে এই অম্মুদদেরকে ধ্বংস করে আল্লাহ নবীকে যেন তার উনি শান্তি দিতে চান যেহেতু এরাই তাকে মিথ্যা আরোপ করেছে এরাই তাকে কি করেছে কষ্ট দিয়েছে বিধায় ওনার সামনে এদেরকে শাস্তি দিয়ে আল্লাহতালা নবীর মনে প্রশান্তি নিয়ে আসতে চান যার জন্য নবীদেরকে মৃত্যু দেওয়ার পূর্বেই আল্লাহতালা শাস্তি দেন কিন্তু যাদের প্রতি আল্লাহ তালা দয়া করতে চান তাদের সাথে এরকম হয় না বরং নবীদেরকে আল্লাহ তালা পূর্বে উঠে আনেন সম্মানিত ও দর্শক মণ্ডলী আমরা আল্লাহর প্রতি ভরসা এবং আশার বিষয়ে যে অধ্যায় রিয়াদুস আলহীন রয়েছে এখান থেকে আমরা আলোচনা শুনে আসছিলাম এ বিষয়ে একটি লম্বা হাদিস রয়ে গেছে যেটা আমরা আগামী দর্শে এটা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তালা সেই আলোচনা শোনার আহ্বান রেখে أجكر المطو كان بداشي وآخر دعوانا عن الحمد الله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته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 कान्यार होते महामूल्यवान मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं मानवतार समाधान এবং জাকাতিরো এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিও বি ডাবল টু আইন জিবিআই থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট जिनो डबल वन थ्री टू थ्री जीरो जिनो डबल वन थ्री टू थ्री जिनो टू इस डलर अकाउंट नंबर जरोो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टा